মানবতা সমাধান বাংলার দূরের কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা जरा पृथिवीर विभिन्न अवस्थान होते नियमित आयोजन अंश ग्रहण करक आंतरिक शुभेच्छा और सालाम सुप्रिय दर्शक श्रोता हमारा अपन सामने आकिदाई विषय आलोकपात कर विषय आलोके अनेकगुल धारा पर्व हम अपने उपहार दिए আজকের সেই একই ধারাবাহিকতায় আমরা যে বিষয়টি আলোকপাত করতে চাচ্ছি তা হল সিয়াম বা রোজা তো শ্যাম আল্লাহ সুবাহলার একটি বিধান নেবি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম যেভাবে পালন করেছেন সিয়াম সংক্রান্ত যাবতীয় কাজ সেভাবে করাটাই সন্ন্যাস এবং কবুলযোগ্য অনেক এই কর্মপদ্ধতিতে আমরা বেদআ অনুপ্রবিষ্ট হয়েছে বলে দেখতে পাই আসুন শ্যাম ও হাজ এ সমস্ত এবাদাতের ক্ষেত্রে আমরা কি কি বেদআ বা কি ধরনের নিয়মের নামে অনিয়মতান্ত্রিকতা অনুপ্রবিষ্ট হয়েছে তা আমাদের সম্মানিত আলোচক মণ্ডলীর কাছ থেকে জানব আর আজকের এই আলোচনায় অংশগ্রহণের জন্য যে সমস্ত প্রাজ্ঞ আলোচক মণ্ডলী আমাদের সম্প্রচার পক্ষে আমন্ত্রিত হয়েছেন তাদের পরিচয় আপনাদের জানিয়ে দিচ্ছি শেখ ডক্টর হাফেজুল্লাহ এবং শেখ কাজী ইব্রাহিম শেখ মুখলিস বিন আর্শাদ উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন তাহলে আমরা সরাসরি আমাদের আলোচক বৃন্দের কাছে যাই প্রথমেই সাহেব কাজী মোহাম্মদ ইব্রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহ আবাদ সিয়াম এবং হজের মধ্যে অনুপ্রবেশ বেদাত বিষয়ে আমরা কথা বলব ইনশাল্লাহ তো প্রথমেই সিয়ামের মধ্যে এসছি সিয়ামের মধ্যে খুব একটা বেশি বেদাৎ আসলে সংমিশ্রণ হওয়ার মতো সুযোগ তেমন একটা নেয় কারণ সিয়ামটা হল বর্জন করারে বেদাত সেই হিসাবে এখানে বেদাতের অনুপ্রবেশটা কম তারপরেও কিছু বেদায় তো আছে যেমন দুটো বেদাত আমি আলোচনা করব একটি হলো এটার সূচনায় আরেকটি হলো এর সমাপনীতে শেষভাগে সূচনাতে সিয়ামের মধ্যে আমাদের বিভিন্ন বইতে একটা নিয়ত লেখা থাকে না সুমা গান জিনিস হাদিসে যেটা এসছে যে কপলালা সে তার হৃদয়ের মধ্যে সংকল্প করবে অন্তরে একটা স্ট্রং প্রত্যয় হ্যাঁ উচ্চারণের কোন দরকার নেই এই উচ্চারণটা কিন্তু বা করার জন্য কোনো হাদিসেও কোন উল্লেখ নেই আর যেটা সন্ন্যার মধ্যে নেই সেটা করতে যাওয়া একটি বেদা আর বেদা মানে হলো দলাল বিভ্রান্তি আর অকুল্ল দলার হাত ফিন্নার অর্থাৎ শূন্যত খেলাপ এটা কিন্তু হারাম অত্যন্ত কঠিন জিনিস এগুলো থেকে দূরে থাকা উচিত এটা হল সিয়ামের শুরুতে এই বেদারটি অনেকে করেন এটি করার কোনো সুযোগ নেই অন্তরে তিনি ভাববেন যে আমি এটা সিয়াম পালন করব কার জন্য আল্লাহর জন্য বাস এটাই তার নিয়া এটাই এখলাস মেয়েদের জন্য মননশীলতা যথেষ্ট জি ওমা অমিরু ইলি আবুদুল্লাহ মুখলাসিন আলাহদ্দিন আল্লাহর জন্য আবাদতকে সিরিক মুক্ত করে খালেজ করে আল্লাহ আবাদত করবে এটাই তাদেরকে আদেশ করা হয়েছে ইনামাল আমালু নিয়াত সমস্ত আমল অন্তরের যে পরিকল্পনা অন্তর কার জন্য করছে কি জন্য করছে এই ভাবটা হলো মূল আচ্ছা এটা গেল সিয়ামের শুরু অংশের বেদাৎ আর শেষাংশে ইদানি একটা বেদাৎ দেখতে পাচ্ছি সেটা হলো রাত করে ইফতার করা যে সূর্যাস্ত হলেই ইফতারের সময় হয়ে যায়নি বরং রাত করতে হবে তারা একটা দলিল হিসেবে। একটা আয়তের ভুল ব্যাখ্যা পেশ করে যেম লাইল রাত পর্যন্ত তোমরা সিয়ামকে ইতমাম করো এখানে লাইল বলতে কি এটি সহিছে এসে যে নবী সাল্লাম বলেছেন এদিক থেকে রাত আসলো ওইদিক থেকে দিন চলে গেল সূর্যস্ত হয়ে গেল ডুবে গেল বা তার ইফতারের সময়ে প্রবেশ করে ফেললো এবং নজি বলেছেন আজ্জালা তারা তাড়াতাড়ি যে আমার বন্ধুরের মধ্যে তারাই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় যারা যত তাড়াতাড়ি ইফতার করে আর নবী বলেছেন যে ইহুদিন আসারা তারা দেরি করে ইফতার করে একটি বিষয় হলো যে যারা তো রাত্রে ইফতার করাটাকে বলে থাকে ওটা তারা কোরআন মানে হাদিসকে তারা মানতে চায় না তো তাদের কথাটা বাদ তারা যে গোমরাহের ভিতরে আছে ব্যাপারে আমার মনে হয় কোনো সন্দেহ থাকা উচিত না কিন্তু নর্মালি যারা আমরা সন্ধ্যায় বা সূর্যাস্তের পর ইফতার করতে চাই বা হাদিস অনুযায়ী চলতে চাই কিন্তু পাঁচ সাত মিনিটের একটা ব্যবধান পরিলক্ষিত হয় এবং গেছে মূলত আমাদের চোখে যখন আর সূর্য দেখার মতো কোনো সুযোগ থাকে না সূর্য গেছে আর বাহ্যিক চোখে আর দেখা যাবে না কত সেকেন্ডিত হবে সেটা পর্যন্ত এখন আবিষ্কৃত ঠিক তেমনি ভাবে শুরু হবে সেটাও সহ এখন যদি এটার উপর সর্বসম্মতভাবে যদি আপনার মত আসে তাহলে যেটা আমরা দেখতে পাই যেমন নাকি আমরা উদাহরণ দিতে পারি আরব কান্ট্রিগুলোতে তারা কিন্তু একবারে ঠিক নির্ধারিত টাইম যখন হয় তখনই তারা আদান দিয়ে দেয় এবং আপনার এই করে কি ইফতারি এবং সেহেরি তারা মুক্ত করে দেয় তো বিভিন্ন দেশে যেখানে সতর্কতামূলক ব্যবস্থাটা রাখা হয়েছে আসলে এটা তারা রেখেছেন যেন মানুষ একবারে নিশ্চিন্ত বা একবারে চিন্তা মুক্ত থেকে যেন ইফতারি শেষ করতে পারে কিন্তু আমরা মনে করি যেহেতু আছে তখন যখনই সময়টা এসে যাবে তখন সেটার একটা সাইরেন হোক সেটাই হাদিস বলছে এবং হাদিসের মধ্যে এই কথাটাই আপনি যে হাদিস বলেছেন সেটার মধ্যে এই কথাগুলি নিহিত আছে যে ইফতারির সময় হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা এমনি ভাবে সেহেরির সময় যদি আমরা মনে করি যে একটু আগে আগে খেয়ে নেই খেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু শেষ সময়টাকে আমরা যেন এই ক্যালেন্ডার অথবা যেখানে আছে। এমন ভাবে না দেয় সময় আছে তখন এই ব্যাপারে কষ্টের মধ্যে এই জন্য এই ক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বের সাথে গ্রহণ এখানে আমাদের আর কিছু বিষয় আছে লক্ষণীয় বিষয় যে রমজান উ মাস যখন আসে ওই সময় আপনার শেহরির বিষয়টা অনেকে করে কি ওই সাহারি যে আপনার বারোটা একটা পর্যন্ত জাগে টিভি টিভি দেখে দেখার পর খাওয়া দাওয়া করে ঘুমে গেল শেহরি যে খাওয়াটা সন্ধ্যা অফিস শহর বারাকা শাহারির মধ্যে বরকত রয়েছে বরকতটা থেকে সে বঞ্চিত হয়ে যায় আপনার আসলে নিয়ম হচ্ছে যে শুভ সাত আগে আধা ঘন্টা আগে উঠবে আমাদের খুবই অবহেলা আছে আর একটা সমস্যা আছে কি যে এটা গ্রামগঞ্জের মধ্যে আপনার গ্রামগঞ্জে যেটা সিস্টেম যে দেখতে থাকে যে আপনার রুম অর্থাৎ পোষণ যতক্ষণ না দেখা যাবে গায়ে এতক্ষণ দরজা বন্ধ করে খেতে থাকে এরকম কিন্তু এখনো অনেক এলাকায় আছে আমরা বিরতিতে যাচ্ছি বিরতির পরে ইনশাল্লাহ আবারও আমরা আলোচনায় ফিরে আসবো সুপ্রিয় দর্শক সময়ের জন্য আমাদের এই ছোট্ট বিরতিকালীন সময়ে আপনারা সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল আলিহাসাল্লামের সন্নাতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন হিসটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ समग्र जीवन के सफल और सुंदर करोन्नाथी मुहम्मद्लम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 जहां संख्या जान जीवन के चलेम पुरान और इदर्श পরবর্তী অনুষ্ঠান আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পরে আবারও আপনাদের সামনে ফিরে আসলাম হাম যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ বেদ আহ এটা যে আমাদের আকিদার ক্ষেত্রে এটা যে পরিত্যাজ্য বিষয় এটা পোষণ করতে হবে তাহলে আকিদা বিশুদ্ধ ও শক্তিশালী হবে আমরা আলোচনা করছিলাম আসছে এটা আগেও দেখেছি আমরা ইদানিং অবশ্য কোনো কোনো এলাকাতে এটা দেখা যায় আর কোনো কোন এলাকাতে নাই সেটা হচ্ছে যে ভোর রাত্রে একদল যুবক আপনার বিভিন্ন গান গায় আমি যেটা মসজিদ না মসজিদ আমি যেটা বলছি এটা হচ্ছে পুরো এলাকার মধ্যে এলাকা ভিতরে আর পাঁচজন সাতজন জন মিলে তারা ওই যে আপনার এই জারি গানের মতো তারা গান গায় একজন কিছু বলে তার সাথে অন্যরা কি করে সুর মিলায় এবং এতে করে অনেক মানুষ জাগ্রত হয় জাগ্রত হয়ে তারা সেহের সঙ্গে সেহেরি করে এবং এটাতে তারা একটা এটা ইনকামও করে সেখান থেকে কিছু পেয়ে থাকে। তো ভিত্তি এরপরে এই জিনিসটাকে যদি কেউ সব মনে করে বা এমনিতেও করে এটা বর্জনযোগ্য এটার জন্য কোন প্রয়োজন নেই আমরা এটাকে বলবো যে এটা সম্পূর্ণ পরিহার করতে হবে এটাতে আমাদের এই শরীর দৃষ্টিকোণ থেকে এর কোন ভিত্তি যেহেতু নেই যুগে যেটা ছিল যে আজান দিতেন এবং আজ আগের মূল্যের জন্য রোজার জন্য আপনার মাততম আজান দিতেন এবং আজানের আগে এবং পরে কিছুই বলতেন না শুধু আজান দিতেন মনে হয় পড়বে না যে এই যে অনেকে রাত্রে এসে মানে মনে করেন চাকরির জন্য হোক বা তার ডিউটির জন্য হোক সেহের আগেই খেয়ে তারা রেস্টে চলে যায় যে একটু পরে উঠে ফজর নামাজ পড়ে তাকে আবার যেতে হবে বরকত থেকে বঞ্চিত হবে এটা আমরা বলতে পারি জি না এখানে একটি বিষয় হলো যে সাহারিটা যদি ওজর থাকলে সেটা আলাদা কথা কিন্তু যদি কেউ এমন মনে করে যে না আমি খাওয়ার পরে একটু যেটা দিন মনে করে করবে সবাব বা নেকির আশাই করবে তো আমরা এটা অনেকটা বলবো ভুল আমাদের মাঝে ভুল চর্চা রয়েছে কুসংস্কার রয়েছে এটা বলবো আর কি রোজাদাররা অনেকে কষ্ট করেন সেটা হলো মুখের লালা মুখের থুথু দমন করার জন্য সারা দিন দেখা যায় বেসারা একটা ও একটা ভুল আইডিয়া আছে যে এটা ভিতরে গেলে আমার নষ্ট হয়ে একটা এটা এটা আসে তো এটা কিন্তু আসলে শহী বুখারিতে ডাইরেক্ট এসে যে ওখানে ইমাম বুখার একটা বাবে তৈরি করেছেন যে সেখানে যদি তার মুখের থুথুতে গিলে ফেলে রোজা রাখে কি পারফেক্ট রোজা রাখে আমি নিজে অনেক সময় এটা অবলোকন করেছি রোজাদার একজন বসা আছে আর অন্যরাও আছে কিন্তু হয়তো তারা কেউ রোজা রাখে এখন তাদের মধ্যে কেউ একজন হয়তো ধূমপান করতেছে কথার কথা তখন এই চেয়ে যে এই ধূমপান করতেছেন বলতে রোজা রাখতো আপনি রোজা আমার কি হয় যদি আমার নাকে রোজা তো ভেঙে আমাদেরকে আসলে আসার আগেই এই সমস্ত বিষয়গুলো আমাদের মানে মসজিদে খাতিব সাহেবরা এগুলোর আলোচনা করে মানুষকে সচেতন করবেন সজাগ করবেন এবং বিশেষ করে এবং রোজার যে উদ্দেশ্য রমজানের যে শিক্ষা এটাই আর কিছু অবশেষে থাকে বলে মনে হয় না সেটা হলো রমজান যে কেনাকাটা মার্কেটিং করা ঈদের পোশাক কেনার নামে যেইভাবে নারী পুরুষের অবাধ বিচরণ শুরু হয় বিশেষ করে রমজান মার্কেটিং যে আমরা এখান থেকে একটা পরামর্শ দিতে পারি যে একে তো নতুন পোশাক মার্কেট থেকে গিয়ে কিনে আনতে হবে ঈদের জন্য এটা তো কোনো একটা সুন্দর পোশাক পরবে এটা মজার ব্যাপার হলো যে দেখেন আল্লাহ মাফ করুক আমার প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে বলছি যে আসলে যারা রমা রোজা পালন করেন আমি আর আপনি যদি একটু হিসাব করছি তাহলে দেখব যে এই ধরনের মার্কেটিং বা শপিংয়ে যাওয়ার সংখ্যা যারা যাচ্ছে তাদের বেশিরভাগই হচ্ছে আল্লাহ মাফ করে কেউ কিছু মনে করবে না বে রোজাদার ওনারা ঈদের প্রস্তুতি নিচ্ছেন রোজা রোজাদারদের মধ্যে আমি তো একটু বলতে চাই রোজাদারদের মধ্যে যারা যান তাদের সংখ্যা খুব বেশি হবে না তবে একটা মজার ব্যাপার আছে না হলেও যারাই যান আমার কাছে আর একটি খুব মারাত্মক হয়ে যায় রোজা আপনার সংযমের মাসের কিছুই তার মধ্যে থাকে না একটা কথা বলা দরকার যে সোননাথ যেটা আছে আমাদের মাঝে সোননাথের রসুল সালসালাম এটা কিন্তু আমাদের থেকে দূরে সেরে যাচ্ছে ইফতারের সময় সোননাথ হচ্ছে যে আপনার খেজুর খেয়ে ইফতার করবে খেজুর যদি না পাওয়া যায় আসলে প্রথমে হচ্ছে রুতাব রুতাব হলে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা এটা আমাদের দেশে পাওয়া যায় না তারপরে যদি সেটা না পাওয়া যায় তো খেজুর খেজুর শুকনা খেজুর খাবে সেটাও নাই কিন্তু আজকে যে ইফতারে যে আইটেম গুলো হচ্ছে আপনার দশটা ২০টা ৩০টা পর্যন্ত খালে আইটেমই তৈরি হচ্ছে আর দেখা যাচ্ছে সেগুলো কিনা কাটা করার জন্য একেবারে কিছুক্ষণ আগে যে উপস্থিত হচ্ছে দোয়া দুর্যার সময় যে ইফতার সামনে নিয়ে দোয়া করবে আল্লাহর কাছে চাবে সে সময়টা তার হয় না সামনে এই জন্যই আমার একটা সোনার তরীকা হচ্ছে যে ইফতারকে সামনে রেখে আপন আপন সবাই দোয়া করবে এখানে আবার আরেকটা বেদাত করা হয় যে ইমাম সাহেব ইমাম সাহেব দোয়া করেন ইমাম সব দোয়া করেন না সবাই আমিন আমিন বলেন এটা আসলে এটা প্রমাণ এটা সোননাথ নাই এটা খালাফের সোননাথ এবং এটা বেদাত এভাবে রসুল্লাহ সাল্লাম করেন নাই নবী সাল সাল্লামের সাহাবাহিক এরাম করেন নাই আমাদের চার মাঝামের চার ইমাম ছিলেন যারা বড় বড় ইমাম ছিলেন যাদেরকে আমরা জানি শুনি ওনারাও কোনোদিনই করেন নাই বা বলেন নাই কোন সুযোগ নেই আমরা ইয়ে বলছি আর শুধু কি সেটা এখন দেশে দেশে শুরু হয়েছে ইফতার পার্টির নামে আরো একটা মানে আমি তো মাফ করবেন সবাই যে ইফতার পার্টি মানে এখন মানে রাজনৈতিক দলের বিভিন্ন বললেন আমি নিজেও এটা ভুক্তভুগি একবার তো আমি এক মানাই করে দিচ্ছি যেটা করতে পারবো না যে চ্যানেলগুলো কিন্তু এই সময়টাকে খুব তারা মূল্যায়ন করে এবং এই নিয়ে আমাদের প্রকার যারা আছেন স্পিকার যারা আছেন কিছু আলোচনা করে আপনারাও আমাদের সাথে আশ্চর্য করি যে কেন এটা হবে তো এই জন্য দোয়া যখন আসবি আপনার সামনে আসে দোয়া করতে বলেছেন আপনি দোয়া করতে থাকেন না আপনার দোয়ার অসুবিধা প্রশ্ন হলো রোজা রাখতে পারে না কারণ ওর পরিবর্তে একজন মিসকিনকে নিয়ে এসে আপনার রোজা রাখানো হয় আসলে সিস্টেমটা এমন না এখানে যারা বার্ধক্য পৌঁছে গেছেন বা এমন অসুস্থ হয়েছেন যে আর কোনদিন ভালো হওয়ার আশা করা যায় না যেহেতু এটা মাসালা আছে এবং মাসালার পক্ষে কোরআন যেমন আছে হাদিসও আছে এবং যেহেতু এই মশালাটা ইস্তেহাদি কেউ বলেছেন যে ফেদিয়া দিতে হবে কেউ বলেছেন খাওয়ালো চলবে অতএব আমার মনে হয় এই বিষয় নিয়ে বিতর্ক না যাওয়াটাই আমাদের আমি যেটা বলছি রোজা রাখানো হয় না রোজা রাখানো না খাওয়ানো হয় বিভিন্ন এলাকায় আছে তাই বলছি আমি সব এলাকাতে এক নিয়ম হবে রোজা রাখা রাখানো হচ্ছে রোজা রাখাবে না বরঞ্চ সে কি করবে ফিদিয়ে দিয়ে দিবে সেটাই সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা জানতে পারলাম ইতিমধ্যেই যে শ্যামের মাসে শ্যাম পালন করতে গিয়ে আমরা সন্ন্যার পাশাপাশি অনেক এমন কিছু কাজ করে ফেলি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যা আসলে সন্ন্যার মহাফেক নয় বরং সন্ন্যার খেলাফ আর সন্ন্যার খেলাফ যখনই কোনো কাজ হয় তখন সেটা বেদাত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রাখে সুতরাং আসুন আমরা যে সমস্ত কাজগুলো সন্ন্যার সাথে মিলবে না পবিত্র কোরআন এবং সন্ন্যার আলোকে সেগুলোকে আমরা অনুকূল বলে বিবেচনা করতে পারব না সে সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকি তাহলে আমাদের এবাদাত হবে স্বচ্ছ এবং আল্লাহ দরবারে কবুলিয়তের যোগ্য আল্লাহ রবাহ মিন আমাদের সকলকে কবুল করুন আমিন সুবাহ আবেমদিকা আশাহাদামালাইকুম রহমতোলা মোহামদন রসুল মোহাম্মদ রসুল্লা অ্যাঁ সালামালকুমত্ক আমি মোহাম্মদ ইন্ডিয়া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 शनिवार रे सुन सम्प्रचारकाल साढ़ नटाय बांगलेशे बीस टी बांगल्